পৃথিবীর মানুষ সবাই নিজেকে স্বাধীন ভাবে সবাই মনে করে আমি যা ইচ্ছা তাই করব কারণ আমি স্বাধীন কিন্তু স্বাধীনতা কোথায় বৃদ্ধ বাবার সামনে যুবক ছেলে মারা যাচ্ছে এটা কি স্বাধীনতা সবে মাত্র আজকে বিয়ে করেছে আর বিয়ের রাতেই সে মৃত্যুবরণ করেছে এটা কি স্বাধীনতা দুনিয়ার অর্থ সম্পদ সব কিছু আছে কিন্তু অন্তরে প্রশান্তি নেই দুনিয়ার ভোগ বিলাসের কোনো সামগ্রীর অভাব নেই কিন্তু আত্মিক প্রশান্তি নেই এটা কি স্বাধীনতা অসুস্থতার সাথে কি তুমি লড়াই করতে পারো মাথা ব্যথা কি তোমার নিজের ইচ্ছাই হয় কেউ কি এটা চায় যে সার্বক্ষণিক আমার মাথা ব্যথা থাকুক कार इच्छा करो दिए क्रंदन चोक तुम तुम जीवन जौवन के संरक्षण कत कितु परिशेषे तुम्हें मटर अंधकार गर्थे निक्षेप कर स्वाधीनता नामक भूल चिंता चेतनार कारण पूरा पृथ्वी आज ध्वस हो जाए আজকে যে যেভাবে পারছে অর্থ উপার্জন করছে কেউ মিথ্যা বলছে কেউ ধোকা দিচ্ছে কেউ প্রতারণার আশ্রয় নিচ্ছে কেউ অবৈধ ব্যবসায় জড়িয়ে যাচ্ছে কেউ মাদক বিক্রি করছে সবার একটাই উদ্দেশ্য অর্থ উপার্জন করা বেশি করে সম্পদের মালিক হওয়া একজন অর্থ উপার্জনের জন্য হিরোইন বিক্রি করছে এই হিরোইনের মাধ্যমে সে কতগুলো পরিবারের জীবনকে ধ্বংস করেছে এতগুলো পরিবারের জীবনকে ধ্বংস করে সে কি সুখী হতে পারবে আরেকজন রাতারাতি কুটিপতি হওয়ার ধান দায় মদ ফেন্সিডিল এই অসংখ্য যুবকের জীবন নষ্ট হয়েছে এতগুলো যুবকের করে। শান্তিতে থাকতে পারবে। আজকে যতগুলো পরিবার ধ্বংস হচ্ছে এর পিছনে একটাই কারণ আমার টাকা চাই টাকা টাকাই হচ্ছে সব টাকা হলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো কেউ আমাকে রুখতে পারবে না টাকা হলে কি যা ইচ্ছা তাই করা সম্ভব তাহলে মৃত্যু থেকে নিজেকে রক্ষা করো কবর থেকে নিজেকে রক্ষা করো বার্ধক্য থেকে নিজেকে রক্ষা করো বার্ধক্যের কারণে দাঁত পরে যাচ্ছে দাঁত পড়া বন্ধ করো দিন দিন চোখের জ্যোতি কমে যাচ্ছে চোখের জ্যোতি ফির বয়সের কারণে হাঁটতে কষ্ট হচ্ছে হুইলচেয়ারে চেয়ারে করে চলাফেরা করতে হচ্ছে হুইল ছেড়ে সোজা হয়ে হাঁটো না টাকা দিয়ে কিছুই হয় না তুমি এর কিছুই করতে পারবে না তুমি এর কিছুই ফিরিয়ে আনতে পারবে না পরিশেষে তোমাকে কবরে রেখে আসা হবে আর যাদের জন্য তুমি এই অর্থ সম্পদ রেখে যাবে তারা তোমার খবরও নেবে না হে মানুষ তাহলে তোমার কিসের স্বাধীনতা এই পৃথিবীতে হচ্ছে কারণ এখানে আমি আমি আমার আমার ইচ্ছায় ইচ্ছায় এবং এখান থেকে ফিরে যাব না এখানের প্রতিটি নিঃশ্বাস আমাকে মৃত্যুর নিকটবর্তী করে দিচ্ছে এই একটি নিঃশ্বাস আমাকে মৃত্যুর আরো নিকটবর্তী করে দিয়েছে দিন রাত এটা তো অনেক দীর্ঘ সময় এই একটি নিঃশ্বাস আমার থেকে আমার জীবনকে ছিনিয়ে নিয়েছে এভাবে প্রতিটি মুহূর্তে আমার সময়গুলো আমার থেকে ফুরিয়ে যাচ্ছে সময় আমার কাছ থেকে দ্রুত হাদিসে বর্ণিত হয়েছে হে আদম সন্তান আমাকে মূল্যায়ন করো হে আদম সন্তান আমাকে মূল্যায়ন করো হতে পারে আজকের দিনই তোমার জীবনের শেষ দিন আজকের পর তোমার জীবনে আর কোনো দিন আসবে না रत मानुष के डाक दिए बोल छे, हे आदम सन्तान मूल्यायन करो क्यों करू। ना होते आजकल रत ही तुम्हार जीवन शेष रत आज के पर तुम जीवने रत आसबें